মুরসীনা غلاما আজমাইন فقراء পছন্দ করেন সুতরাং করেছেন বান্দার মাঝে এবং তা নির্দেশ করেছেন এবং যারা সুবিচার কায়ে করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন ইনলাতামের পুথি যিনি সব বড় সুবিচারকারী ছিলেন ও ইহাকা ফমাই আদিল ইম আদিল নবী করিম সালাম সে খারেজি চরমপন্থী যে নবী করিম সালামের উপর আপত্তি তুলেছিল আদালত আপনি ঠিক বিচার করলেন না বড় আক্ষেপ করে রসুল বলেছিলেন ওয়াই হাত তোমার দুর্ভোগ তোমার ভাগ্য খারাপ যদি আমি সুবিচার কায়ে না করতে পারি তাহলে আর পৃথিবীতে কে সুবিচার কায়েম করবে আল্লা আল্লা ও আনা আমিন ও মান তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে না অথচ মহান আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনি আমাকে বিশ্বস্ত বলেছেন তার কাছে আমি আমান উদ্দার হইলাম ওহির যে ওহিত কোন রকমের ঘাটতি বাড়তি করব না যেইভাবে নাজল হচ্ছে সেইভাবে আল্লাহর দিন আমি পৌঁছে দেবো আল্লাহ আমাকে আমিন বলছেন আর তোমাদের কাছে আমিন আমিন হইতে পারলাম না तो दिन इ मानवजात प्रत्येक हक पहुंचेष्टन कबीरा गत हक दत आल्ला क्षमा कर हादीसे दर्शन विषय गुरुतर अपराध গলি সম্পর্কে যেসব হাদিস এখানে রয়েছে বাবুল জেনায়াত চতুর্থ পর্ব হাদিস নম্বর হচ্ছে এক হাজার চোদ্দ ইমরান হোসেন্লাহ তালান বর্ণনা করছেন যে কয়েকজন দরিদ্র মানুষের এক নাবালক এক নাবালক দাস গোলাম মানে বালক সাবালক নয় এক বালক সে করেছিল কি কাতা করেছিলাম বেশ কিছু সচ্ছল মানুষ ছিল যাদের একজন নাবালক দাসের কান কেটে দিয়েছিল কান কেটে দেওয়ার ঘটনা এইরকম কাজ করেছিল এখন যেই ছেলেটি নাবালক ছেলেটি কান কেটেছিল সে ছিল গরিব দরিদ্র লোকদের আর যেই নাবালক হয়েছিল তার মালিক ছিল ছিলা নবী কারিমের কাছে আসলো ওই ধনী লোকেরা যারা অভিভাবক ছিল সেই বালকটির এই দাবি নিয়ে যে এর প্রতিশোধ নেওয়া হোক বা এর জন্য দিয়ে দেওয়া হোক ফালা মিয়াজ আন তাদের তাদেরকে কোনো কিছুই দিলেন না প্রতিশোধ কানের বদল কানের কোন রক্তপন ক্ষতিপূরণ দৃষ্টি বর্ণনা করেছেন এবং আর তিনজন ইমাম হাফিজের পরিভাষাই যে তার ভূমিকাতে রয়েছে সালাসা বলতে আবু দাদাই তিরমিজি সহিদে গোলাম মানে আরবি ভাষায় বালক হয় আর বালক তা কি বলে যতক্ষণ সাবালক না হয় তাই না সাবালোকের আর বালক থাকা না তখন যুবক হয়ে যায় তখন তার নাম কি যায় বালক থাকা না যুবক হয়ে যায় সাব এই হচ্ছে আরবি শব্দ বা আরবি শব্দের অর্থ আর উর্দুতে এর অর্থ ভিন্ন হয় উর্দু আরবি কাছাকাছি থাকায় আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম সমাজ উর্দু মিডিয়াম পড়ার কারণে অর্থ করতে গিয়ে ভুল করে খুব ভুল করে তর্জমা করে আরবির আর মগজে ঢুক আছে উর্দু বেশি পড়েছে হ্যাঁ আরবির চাইতে বেশি বা উর্দু বেশি বুঝে আরবির চাইতে আরবি বুঝে না মগজ ঢুক আছে কি উর্দু সুতরাং উর্দু তর্জলে গোলাম মানে উর্দুতে দাস গোলাম আরবিতে দাঁশ নাই আরবি হচ্ছে আরবি মানে হচ্ছে বালক এই হাদিসের ব্যাখ্যায় বলছেন ভাষ্যকার গোলাম বলতে বালককে বোঝানো হয়েছে নাবালক ব্যক্তিকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর প্রতিশোধ নিতে দিলেন না যে কানের বদল কান কেটে না আর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর জন্য ক্ষতিপূরণ তাও বললেন না এ বিষয়টি আহসানের সঠিক এবং সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বা অর্থ হচ্ছে আন্দাল গোলাম আল জানি সুন দুনাল বলুক যে অপরাধকারী বালক ছিল সে সগিরুন ছোট ছিল সাবালক ছিল না এই বালক দুনাল বলুক সে এখনো সাবালক হওয়ার বয়সে পৌঁছেনি পনেরো বছরের সাবালক হয় ছেলেরা পনেরো বছর বয়সে পৌঁছেনি তার নিচে ছিল আল গোলাম আরবি ভাষায় গোলাম বলা হয় বলুক ছেলে সন্তান শাবালক হওয়ার আগে পর্যন্ত গোলাম আর যখন সাবালক হয়ে যায় তখন তার আদি হচ্ছে শাহাবুন মানে যুবক জবান মানুষ অথবা ফাতা ফাতা মানে যুবক খেতে বসে গেছে আর তাড়াতাড়ি করে হাত দিয়ে বাচ্চারা এমনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আর বাচ্চাদের মতো বুদ্ধি যাদের বড় হইলেও রকমই করে একসাথে কয়েকজন আজ খাবার দাওয়ার কম থাকে তো তাড়াতাড়ি সাঁটার চেষ্টা করে তাই তো বাচ্চাদের মতো বুঝে এরকম বড়দের অনেক থাকে স্বভাব আছে ভালো পিসে দিকে রান পছন্দ করে পাখার দিক পছন্দ করেন না ভাগ্যের চক্রে তার সামনে পড়ে গেছে দানা।। হ্যাঁ অথবা পেটের দিক পড়ে গেছে সাদের বস্তু নয় তখন ঘুরিয়ে দেয় মুরগিকে প্লেটকে ঘুরিয়ে দেয় এগুলি হচ্ছে বাচ্চাদের কাজ যা বড় হওয়ার পর এক শ্রেণীর কাজ ছোট কাজ বলেনি আর একবার এদি হাত মারছে একবার এদিকে যেদিকে ভালো লাগছে ওকে যারা সাথে খায় তাদেরকে খারাপও লাগবে নবী কারিম ওই ছেলেকে বলেছেন ইয়া গোলাম হে বালক যে ইয়া গোলাম কেনারা থেকে খাও তো নবী করিম সাল্লাম এই লোক ছেলেটি যে কান কেটে দিয়েছিল তো এর প্রতিশোধ প্রতিশোধ এরকম নেওয়া চলবে না আমদা হুক মহ হুক মূল খাতা ইচ্ছাকৃত যদি নাবালক মেয়েরা। কোন অপরাধ করে এই রকমের তাহলে সেটা ভুল হিসাবে গণ্য হবে খাতা হিসাবে আমাদের ইচ্ছাকৃত বলে গণ্য হবে না সার্কুলার সার্কুলার শুনেন। বা কি যে নাবালক নাবালিকা যদি ইচ্ছাকৃত কোন অপরাধ করে ইচ্ছাকৃত কান কেটেছে ইচ্ছাকৃত একটা আঙুল কেটে দিয়েছে তো নাবালক হওয়ার কারণে তাদের ইচ্ছাকৃত এই অপরাধটিকে কি বলে গণ্য করা হবে হ্যাঁ ভুলবশত বলেছেন আঙুলের বদল আঙুল কেটে নেবো আমি ইচ্ছে করে কাটিনি কাতেলে খাতা বা পুরো হলে কাতেলে খাতা এটা হচ্ছে যে খাতা ভুলবশত এই অপরাধটি হয়েছে তো এই ক্ষেত্রে তাহলে কান কেটে দিল আর না বল ক্ষতিপূরণ দেবে না ক্ষতিপূরণ দিবে আর ক্ষতিপূরণ দেবে সে না দিতে পারবে তার অভিভাবক করা দিবে তার জাতীয় স্বজন যার আসা আছে আরে সরকার দিবে আসাম রয়েছে তাদের ওপর দিয়ে ফরজ হইল না কেন না কেন কারণ ওর পরিবারের যারা বংশের তারা সব ছিল গরিব মানুষ গরিব মানুষ থেকে এ দেবে টাকা পয়সা কোথায় পাবে যখন তারা সচ্ছল হইলে গরিব লোক হলে করতে দেবে আহসান ও মাহমিল হাজাল হাদিস এই হাদিসের সবচাইতে উত্তম ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে এই তাই বলছেন বাইতুল মাল হতে পারে মাল থেকে এই ছেলের কানের যে ক্ষতিপূরণ তা দিয়ে দিয়েছেন যেটা উল্লেখিত নাই তার মানে এই না যে দেওয়া হয়নি অতিরিক্তটা উল্লেখ করা হয়নি ঋণের ক্ষেত্রে এ তো ক্ষতিপূরণ ক্ষতি করেছে ঋণের ক্ষেত্রে কেউ ঋণ করেছে সব করে ঋণ করেছে কোন গরজের ঋণ করেছে ঋণ করে মারা গেছে ঋণের ওঝা প্রথম দিকে অভাব ছিল বেতুল মালে কোন ফান্ড ছিল না নবী বলতেন সাল্ল আলাহ সাহেব ঋণ করেছে ঋণের টাকা পরিশোধ করেনি দাবিদাররা চাইছে তোমরা জানাজা পড়ো আমি জানাজা পড়ব না জানাজা পড়তেন না ঋণগ্রস্ত ব্যক্তি যদি মারা যেত নামাজ জানাজা পড়তেন না এটি হচ্ছে শরীয় যে সমাজের নেক লোকেরা ইমাম সাহেব আলেম আলামা এলাকার যার পরগার মানুষ তারা জানাজা পড়বে না এইরকম অসৎ লোকদের ঋণগ্রস্ত ব্যক্তি হচ্ছে অসৎ বোঝা রেখে মারা যাচ্ছে ওর চিন্তাই নেই ছয় মাস বছর চলে যাচ্ছে ঋণ দেওয়ার না নামাজ না পড়লে তো কাফির হয়ে যায় রোজা রাখে না মাঝে মাঝে ছাড়ে যাক দেয় না রকম বেহায়াবে বর্দ চলাফিরা করে তারপরে আপনার চরিত্র খারাপ জেনাকারি এই আত্মহত্যা করেছে এই আত্মহত্যার ক্ষেত্রে অপরাধ হালকা আর মানুষের হক সামাজিক অপরাধ যদি করে তাহলে কিছুটা অপরাধ আমাদের সমাজ মনে করে কিন্তু ইসলামিক অপরাধ যদি করে কুফরিও করে তো কোন অপরাধ না মুশ্রেকের জানাজা কবর পূজার জানাজা হচ্ছে হ্যাঁ কুফুরি আকিয়ে দা রাখে তাদের জানাজা হচ্ছে মুসলিম নয় তার জানাজা হচ্ছে মুসলিম সমাজের নেক লোকেরা ভালো মানুষরা এলাকার জানাজা পড়বে না এলাকার ভালো মানুষ হচ্ছে আলেম এলাকার ভালো মানুষ যদি নেক এমাম মসজিদের হেমাম এলাকার ভালো মানুষ হচ্ছে পরেজগার লোকেরা যারা প্রভাবশালী সমাজের কিন্তু পরেজগার ওরা এতে শাসন হবে এই শাসন নাই যার ফলে চিন্তা ও নাই যতই বড় অপরাধী হোক ওর জানাজা হবে ও যদি দু নাই আসে তাতে বা কি হলো হ্যাঁ সবাই আসবে নবিয়ারিমা প্রথম দিকে যখন অভাব ছিল না তখন জানাজেন না কারণ অবস্থা আছে আমি এই ঋণের বোঝা কাঁধে নিলাম আমি পরিশোধ করে দেব তাহলে জানাজা পড়তেন তারপরে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা করেছেন কি তুমি যে দায়িত্ব নিয়ে ঋণ পরিশোধ করেছ তিন দিন পরে বলছি আমি রিন পরিশোধ করে দিচ্ছি অত সহজ নয় যে ঋণ নিয়ে সব করে বৈশাখ আছে দু চার মাস ছয় মাস চলছে অথচ আজকে মত আসতে তারপরে নাবিসামের কাছে যখন গানিমাতের সম্পদ আসা শুরু হল ফাইয়ের ধন সম্পদ আসা শুরু হল বেতল মাল মালের ধন সম্পদ আসলো তখন বললেন আনা আউলা যায় ধন এক পয়সা নিব না আমি ফলে ওয়ারাসী তার যারা ওয়ারেছেন উত্তরাধিকারী তারা নেবে দেখছেন রসুল যে সত্য নবী এর প্রমাণ ধর্ম ব্যবসা করেননি তোমাদের ধন সম্পদের একটা পয়সা নেব না কোটি কোটি টাকা ছেড়ে যাচ্ছ মোর্চ তখন এত টাকা অমুক অমুক অমুক পাবে এলাইয়া বা আলাইয়া সেটা আমার জিম্মায় আমার দায়িত্বে তারপর থেকে সব সময় রসুল উল্লাহাম ঋণ পরিশোধ করে দিতেন আর তারপরে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন কিন্তু যারা কাবিরা গনা করে হারাম খায় সুদ খায় ঘুষ খায় মদ খায় চরিত্রহীন বিভিন্ন হারামে জড়ি আছে অথবা ফরজ অজে ছাড়ে তাদের সংশোধন কি করে হবে তাদের এই জিম্মা কে নিবে সুতরাং এই সব অসৎ লোকের নেক লোকেরা জানাজা পড়বে না এর মাধ্যমে শাসন হইতে পারে সামাজিক শাসন কারণ রাষ্ট্রীয় শাসন যেহেতু নেই যে বাচ্চাই বাচ্চায় খুন করেছে দয় খুনের বদল খুন চলবে না যতক্ষণ সাবাল না হবে এরকম কোনো পাগল যদি কাউকে মেরে দেয় তাহলে ওই পাগলকে হত্যা করা হবে না কারণ তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিনি সেই মানুষের উপর থেকে কি করা হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে মানে অপরাধ করলে তার গনহার তারপরে এই শ্বাস দণ্ডবিধান ইত্যাদি এসব এর ক্ষেত্রে কলম উঠিয়ে হয়েছে তবে অভিভাবক যারা আছে পাগলের অভিভাবক আত্মীয় স্বজন আছে তাদেরকে খেয়াল রাখতে হবে মনে হয় যে রাস্তাঘাটে ফিরিয়ে ছেড়ে দেওয়ার যাকে তাকে মারবে যাকে একটা পাগল এরকম যেন না হয় অকুল্য মানকুল হুবে আর এমন যে কোন মানুষ যার জ্ঞান হয়ে গেছে বৈধ কারণে জ্ঞান শূন্য হয়েছে আর তারপরে এই রকমের অন্যায় করেছে গুরুতর অপরাধ করেছে খুন করা হোক অথবা কারো অঙ্গহানি করা হাতমা ভেঙে তাহলে কেসাস নেওয়া যাবে ক্যাশাস নেওয়া যাবে না শরীয়তে এমন এমন কারণে জ্ঞান শূন্য হয়েছে যার শরীয়তে বৈধতা আছে যেমন যাতে ওরদোষ নেই কোনো গোনাহা করে তার হচ্ছে জ্ঞান শূন্য হয়নি অনেক কারণে হইতে পারে বেহস হয়ে গেছে এমনিতে অসুস্থতার কারণে বেহুশ হয়ে গেছে হ্যাঁ বা পাগল হয়ে গেছে মিরগির রোগী অথবা মাঝে মাঝে পাগল হয় নিজের এখতিয়ার আছে এখতিয়ারে নেই কিন্তু সরিয়ে তো অজর ওজন গ্রহণযোগ্য নয় যে কারণে সে জ্ঞান শেষে সেটা গ্রহণযোগ্য নয় যেমন মাদক দ্রব্য ব্যবহার করার কারণে মদ খাওয়ার পরে পাগল তারপরে কাউকে মেরে দিছে আর বলবে যে আমার তো জ্ঞান ছিল না আমি মদ খেয়ে মেরেছি মা তাহলে আমি কি করব চলবে না গলা কাটতে হবে জি যদি হত্যা পরে হত্যার বদলে হত্যা হাত মা ভাঙে হাত মা ভেঙে দিতাম জি যতটা অবরোধ ততটা নাস্তিক ঘুমন্ত ব্যক্তি যদি বলে তাই ইয়া গেলে মুশরে জাগ্রত অবস্থায় যারা অসৎ যুবক তারা ওই মেয়েটাকে স্বপ্ন দেখে যে মেয়েটাকে নিয়ে দিন চিন্তা করে হ্যাঁ দেখা শেখা একটু কথা বলতে যার সাথে প্রেম রাতে দেখে ঠিক না। যখন আছে তখন সে অপরাধী সুতরাং অবস্থায় অপরাধী সৌদি আরবের দুই পিরিয়ড আগে তার মানে বর্তমান গ্রাম মুফতি হচ্ছেন শেখ আবদুল্লাহ আলি শেখ আর তার আগে ছিলেন শেখ আব্দুল ইসবিন মুসলিমদের বেতুল মাল যেসব মানে বেতুল মাল দিয়ে সব করা ফরজি করা ফরজ এ মশলাগুলি আজকাল কাজ দেবে মুসলিম দেশে বিশেষ করে যেখানে বাইতুল মাল আছে আর বায়তুল মাল নাই সেখানে সরকারি ফান্ড আছে সরকার সরকার বায়তুল মাল রাখেনি তার মানে এই যে সরকার মুক্ত না সরকার এগুলি ফরজ দায়িত্ব ব্যাংক ব্যাংকে টাকা রেখেছেন টাকা রাখার পরে ব্যাংক বলছে আমি দিতে পারছে না দিচ্ছে না তো ক্ষতিগ্রস্ত যদিও ব্যাংকের আমানত আমানতের ক্ষেত্রে আমানতের মাস আলাদা আর ধার দেওয়ার মশলা আলাদা আমানতের মাসলা আর ধার দেওয়ার মাসলে পার্থক্য আছে আর এই জানা দরকার কারণ অনেকে টাকা পয়সা জমা রাখে বিশ্বস্ত দেখে রাখেনা রাখেনা আপনাদের কাছে অনেকে আছে যারা টাকা জমা রাখেন কারো কাছে আর অনেকে আছেন যারা হ্যাঁ অন্য টাকা আমানত রাখেন আপনাদের কাছে অন্যরা অন্যরা এই ক্ষেত্রে আমাদের সমাজের অধিকাংশ লোকেরা ভাবে যে টাকা ওর কাছে রেখেছি হারিয়ে যাক পালিয়ে যাক চুরি হয়ে যায় ডাকাতে আমার টাকা আমি ফিরিব মনে করে না করে না হ্যাঁ সেটা আলাদা কথা খরচ করে দিয়ে তার বাড়িতে চুরি হয়েছে ও টাকাটা খরচ করে চার টাকা আমারও রেখেছে তার টাকা খরচ করে দিয়েছে আর তারপর তার বাড়িতে চুরি হয়েছে চুরির ফেলে দিল এটা চলবে না বোঝা কি না কিন্তু যেইভাবে আমার দেশের যেই খামে ভরে দিয়েছিল বা যেইভাবে দিয়েছিল ওইভাবে রেখে দিয়েছে আর ওই টাকাটাই চুরি হয়েছে আপনার নিজের টাকা হয়নি আপনার কাছ থেকে চুরি হচ্ছে আমারও টাকা আছে এখন ওই লোক যদি বলেন আমার টাকা আমাকে দেন আর এ বলছে আমি দিব করতে আপনার টাকা তো চুরি হয়ে গেছে কোন এসান না সে এসান করেছে আপনার টাকা আমানত রেখে কোন ত্রুটি যদি না করে হ্যাঁ টাকা সুদীক্ষতি জায়গায় রাখতে যেখানে নিজের টাকা রাখছে হেফাজত সেখানে রাখতে আমানত টাকা বাইরে ফেলে রেখেছে হ্যাঁ হাতের নাগালে কেউ ঢুগলেই পেয়ে যাবে আর নিজের টাকাটা এমন জায়গায় রেখেছে কেউ ঢুকলেও পাবে না যতক্ষণ চাবি না খুঁজে তাহলে তো দোষ আমানত রাখ নেওয়ালা তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে বলছেন না কিন্তু সুরক্ষিত জায়গায় রেখেছে চুরি হয়েছে ডাকাতি হয়েছে চিন্তাই হয়েছে যাই হোক তাহলে কিছুই দিতে হবে না আমানত ফেরত করতে হবে না বোঝা গেছে আমার মতো রাখা চল্লাহ আপনার টাকা হারিয়েছে আপনার কাছে আর আপনার টাকা তো জমাই আছে তো আপনার কাছে জমানোর থেকে আমার কাছে রাখেন দিয়ে টাকা পয়সা খরচ করলেন ধার হিসাবে নিয়েছেন আর ধার নিয়ে গিয়েছেন মাত্র যাওয়ার পর নিজের কাজও লাগাইতে পারেননি বেচারা আপনি আর টাকা কি হয়ে গেল চুরি হয়ে গেল কারণ আপনি ধার নিয়েছেন আপনার জিম্মাই সেটা দ্বিতীয় নম্বরে বলছেন শেখ যে এদা জানা ইনসান ও আল্লা আঃকাত আলহ কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তির ওপর আক্রমণ করে হত্যা করে ফেলে ও কানা তেল খাতা আর এই হত্যা করা হত্যা করাটা একটা ইচ্ছাকৃত হইতে পারে একটা অনিচ্ছাকৃত হইতে পারে ভুল অপশ হইতে পারে অথবা ইচ্ছা করে মেরেছে কিন্তু এমন কিছু দিয়ে যাতে সাধারণত মানুষ মারা যায় না এই জন্য খুন তিন প্রকারে তিন ভাগ বিভক্ত খুন হচ্ছে তিন প্রকারের তাহলে আমার ইচ্ছাকৃত খুন করা তাহলে খাতা মানে ভুলবশত হ্যাঁ কারো খুন হয়ে যাওয়া কারো হাতে আর আরেকটা হচ্ছে এমন কোন অস্ত্র দিয়ে মারা হ্যাঁ যে অস্ত্র দিয়ে মারলে সাধারণত মানুষ বাঁচে না ঠিক আছে এটা হচ্ছে ইচ্ছাকৃত মারা খাতা ভুল অন্য কোনো কিছু কে মারছিল কিন্তু ওকে লেগে গেছে অন্য কোন কাজ করছিল কিন্তু সেটাই ওকে লেগে গিয়ে মারা গেছে এটা হচ্ছে আর আপনার গাড়িতে চড়েছে সে তাকে মারার জন্য চড়াননি কিছু চড়ানি আসে হঠাৎ করে কে হল গাড়ি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করার উদ্দেশ্য ছিল যে এক্সিডেন্ট করে মেরে দিচ্ছি মারা গেল তাহলে ভুল বসতি এটা হয়েছে গাড়ি চালাচ্ছেন আপনি আর বাইরে রোড ক্রস করছে একটা লোক ইচ্ছে করে কি মারছেন ওকে গাড়ি দিয়ে চাপা দেব কিন্তু হঠাৎ করে এমন সামনে আপনি আর সেও বা চেষ্টা করলো না যা হোক অ্যাক্সিডেন্ট মারা গেল এটা কি ওকে মারা ইচ্ছে ছিল না আমার রাস্তা দিয়ে আমার গাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল বা আপনার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সামনে পড়ে গেলো থামা গেল মারা গেলো এটা হচ্ছে কাতালে খাতা আর একটা হচ্ছে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে মারছেন কিন্তু এমন হালকা কিছু দিয়ে সাধারণত তাতে মারলে মানুষ মরে না এটাতে মারলে মানুষ মরবে নাকি কার ওপর যদি মরবে বলে মরে না কার ওই আশঙ্কার হয় লাগবে আর নাও লাগতে পারে ব্যথা নাও হইতে পারে ঠিক না কিন্তু যদি পারছিস মরে যায় ইচ্ছা করে মারাছে কোন একজন লোককে দেখে হ্যাঁ তাহলে এর নাম হচ্ছে আমাদের ভুলটার চাইতে একটু এটা গুরুতর ওর চাইতে একটু বড় অপরাধ যার ফলে এই রক্তপনগুলিতেও গুলিতে করেছে এটা আর সত্য দিয়েছে যাই হোক দিয়ে মাসাইল যখন আসবে তখন সেগুলো বিস্তারিত আজকাল জেনে মনেও থাকবে না কারণ বাস্তবাইল হয় না না কারণ আলেম পড়ে নিয়ে আর শাসকরা তো জানে না অনেকে জানেও না অনেকে জানলে মানা যায় এই যুগ চলে হ্যাঁ এগুলো মধ্যযুগীয় কথা হ্যাঁ এগুলো ইসলাম অচল এই সব ইসলাম এর আগে বলেছিলাম বুড়াই মেরেছে গাড়ি থেকে নেমে কারণ ওই বাঙালি ছেলেটাও একটু ধাক্কা দিয়েছে ধাক্কা দাতে পড়ে ছিল আর সুগার ছিল হাট আটাক সাথে সাথে কেস হইয়া গেল কিসের খুন করার গত দুই তিন দিন আগে আর একটা ওইরকম ঘটনা যে একটা ঘুষি শুধু মেরেছে যা কিছু থাকবে আমাদ না খাতা না সিমে আমাদিমা ইচ্ছাকৃত ঘুষিটা লাগিয়েছে কিন্তু ঘুষি দিয়ে মারো ছিল না আর মরে যাবে এটা মানুষের কল্পনা ধারণা তো ছিল না এই দুই রকমের খুন ভুল বসত আর সেই মোটে কেশের বদলক্ষ থাকে। একটা অবস্থা আছে কোন দোষী ছিল না তার অনেক সময় তাকে রক্ষা করার চেষ্টা করেছে কিন্তু মারা গেছে তাহলে সেটা কাতলে খাতাও না সেটা তার ভাগ্যে ছিল মারা গেছে জি তো আর এদিকে না গিয়ে যে বিষয়গুলো বলেছেন সেটা বলি তো বলছেন যে যদি এই অপরাধটি ভুলবশত হয় অথবা আমাদামি এখন কাত এলহ মু যার হাতে খুন হয়েছে সে সচ্ছল না হয় সচ্ছল না দেবে তাহলে ফি বাইতুল মাল বাইতুল মাল থেকে দিয়া দেবে সরকারকে দিতে হবে চতুর্থ নম্বর এ যা ও যে মা কোন মানুষকে নিহত অবস্থায় যদি পাওয়া যায় কোথাও আর খেয়ে তাকে খুন করেছে বহু ঘটনা এরকম ঘটছে ঘটছে না ঘটছে না উদাহরণ দিয়েছে এমন হজ মৌসুমে ধরেন ভিড় ভাড়ে ধাক্কা খেয়ে মারা গেল কার ধাক্কাতে মেলা লোকের চাপা চাপিতে পড়েছে হ্যাঁ তো কার বলে চাপাইবেন হ্যাঁ কার এই হজ মৌসামে এই যে দুই বছর আগে হজের মোসামী মেনাতে চাপা মারা গেল দে নাকি না মরেই না অজ্ঞে তো কার চাপে কিভাবে মরেছে না মরেছে তাহলে এরা কিছুই পাবে না হুম বেতুল মাল থেকে বেতুল মাল থেকে সরকারকে যখন দেখা যাবে যে এমন একটা খনের ঘটনা ঘটেছে যাতে দোষ কারো খুঁজে পাওয়া যায় না একটা কায়দা শুরু রাখেন কারো দোষ দোষীকে পাওয়া যায় না খুঁজে অথবা কারো দোষ খুঁজে পাওয়া যায় না মরে গেছে যাতে করে তার রক্ত বা জানটা বৃথা না যায় মাল থেকে কতই মাল থেকে وان আমর ইবনে শোয়াইব আন আবি হানজাদ্দিহি রাদিয়াল্লাহু আনহুম ان رجلا تعانا رجلا بقرن الفركبته فجاء الى النبي صلى الله عليه وسلم فقال اقبدني فقال حتى قد انهيتك فاصيتني فعبدك الله وبتل عرجك ثم انهار رسول الله صلى الله عليه وسلم اي يختسم جرح حتى يبرئ صاحبه راه احمد ودرقتني واو الا بالارسال امر ابن الشعيب رضي الله تعالى عنه و رحمه الله تابعي تابعي الشله امر ابن الشعيب তার পিতা আব্দুল্লাহ বিন আমর ইবনে আল্লাহন ওয়াজমাইন বর্ণনা করেছেন তার দাদা থেকে মানে থেকে। কোন এক লোক ব্যক্তি লোককে আঘাত করেছিলেন খোঁচা দিয়েছিলেন ফিরুকা থিরুকা হাঁটু এ হাঁটুতে আঘাত করেছিল কি দিয়ে কারণ তার মানে সিং মহেশ্বর সিং গরুর সিং এসব পুষুর সিং হয় বাছা গল্প সিং যাই হোক সিং দিয়ে কথা তাতে একটু আঘাত পেয়েছিল আঘাত পাওয়া অবস্থা আছে আহত এরকম একটু হয়েছে নবীলামের কাছে ওই লোক আসলো যে আহত হয়েছে আঘাত পেয়েছে ফাঁকা এসে বললো আকে আমার প্রতিশোধ নিয়ে দেন রসুল আমাকে এর আঘাত করে সিং দিয়ে আমি এর বদলা কেসাস আমিও প্রতিশোধ চাই বদলা যে মাফ করব না ফাঁকা রসুল্লা সাল্লাম বলে হ্যাঁ তা ঠিক আছে তবে যতক্ষণ পর্যন্ত তুমি ভালো হয়ে যাও ভালো হওয়ার পরে আসি তোমার রোগের নিরাময়ের পরে আসিও তাছো আঘাতটা ভালো হয়ে যা, ঘা হয়েছে ঘাটা ভালো হয়ে যাক তারপরে আসিও তাহলে বোঝা যাবে যে তোমার ক্ষতির মানটা কত ওই হিসাবে তখন কি হবে প্রতিশোধ হবে কারণ হইতে পারে বেড়ে যেতে পারে কিন্তু এলোক বুঝতে চাইল না এই লোক আমাকে মেরেছে আমি মারতে চাই বদলা চাই ফাঁকা দসল আসাল্লাম কেশের ব্যবস্থা করে দেন ঠিক আছে সে সিং দিয়ে তোমার হাঁটুতে আঘাত তার হাঁটুতে তুমি সিং দিয়ে আঘাত করো যতটা করেছো ততটা করো তৃতীয় দিন বেশ আর কিছুদিন পরে ওই লোক আসছে আবার যে প্রথম আঘাত খেয়েছে হ্যাঁ আর প্রতিশোধ নিয়ে ফেলেছে বদলা নেওয়া হয়ে গেছে আর আজ তো আমি তো খোড়া হয়ে গেছি তার সে রোগটা বেড়ে গিয়ে ভালো হয়নি তার আগে প্রতিশোধ নিয়ে ফেলেছে আর তারপরে কি হয়ে গেল প্রথম খানে খোড়া হয়নি বেশ কিছুদিন আহত হয়ে থেকেছে জখম থেকেছে খোড়া হয়নি তারপরে খোড়া হয়ে গেছে এখন আর হাঁটতে পারছে না রোগটা যাচ্ছে আর তারপরে প্রতিশোধ নিও ফাশাই কিন্তু তুমি আমার না ফরমানি করেছি তাড়াহা লাগিয়ে দিলে প্রতিশোধে নেওয়ার জন্য যে পাবো কি পাবো না বদলা নিয়ে নি তাড়াহোড়ার কাজ শাইতানের পক্ষ থেকে যারা তাড়াহোড়া করে অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত হয় তাড়াহড়া করলে কি হয় কেউ যদি সময়ের আগে তাড়াহোড়া করে কোনো কিছুর ক্ষেত্রে তাহলে তা থেকে বঞ্চিত করে তাকে পানিশমেন্ট করা হয় এটা ফেকার কায়দা এই কায়দার থেকে বহু মশাইল বেরোবে তার মধ্যে একটি মাসালা প্রসিদ্ধ মাসালা সেটা হচ্ছে কেউ যদি নিজের বাপকে মাকে হ্যাঁ বা ভাই দেখছে যে নিসন্তান ভাই আছে হ্যাঁ ভাইয়ের জমি জায়গা আছে অনেক জমি জায়গা আছে ছেলে মেয়ে নেই এগুলোর ওয়ারেস কি হবে হ্যাঁ ভাইরা হবে ভাইরা দেখলে ভাইরা হবে যতক্ষণ ভাই বেঁচে আছে তখন সন্তান আসবে কেন ভাই বেঁচে থাকতে বাতিজা আসবে না ভাই নাই তখন বাতি না। আর ভাই যখন আছে ভাই আর সৃষ্টি করবে জন্য ভাতিজারা চাচার সাথে অংশ পাবে না সোজা কথা বুঝছেন না এ দেখলো যে আমার ভাইয়ের ছেলে মেয়ে নে আর আমার মেলা ছেলে আছে আর ইয়ে যদি বেশি বেঁচে যায় আর আমি আগে মরে যাই তো তো পাবো না তো ঠিক কিনা দেখে মেরে দে এখন ভাগ পাবে ওর জমি জায়গায় পাবে না কায়দার উপর ফিট হইলো কেউ যদি তাড়াহোড়া করি তাড়াহোড়া করেছে যে জমিটা তাড়াতাড়ি মরে গেলেই পাবো আর এমনিতে মরছে না মেরে দিয়ে যদি তাড়াহোড়া করে মেরে দিলো বা এরকম যে কোনো ক্ষেত্রে মালা মশাইল রয়েছে একটি কায়দা থেকে অনেক মশলা তখন ওই রকম বেরোবে তাড়া করলো যার ফলে ও কিভাবে শাস্তি দেওয়া হবে কি করে তার যে তাড়াহোড়া করেছে ওই সম্পদে নেওয়ার জন্য তাকে বঞ্চিত করে বঞ্চিত এই জন্য এরা হাদিস পড়েছেন যে কাতিল লায়সুল কাতিল আল মকতুল খনি ব্যক্তি যাকে খুন করেছে তার ও আর আল্লাহ মানুষ যখন আল্লাহ রুজি দিয়েছে এক হাজার বেতন অধৈর্য হয়ে গেল এই হাজার বেতনে খরচ করে সেই ছয় লাখ বা লাখ কখন উঠাবো আর কখন যে কি হবে বিভিন্ন হারাম অবলম্বন করা শুরু করলো তখন আল্লাহ কি করেন রুজি রাস্তা সংকুচিত করে দেন বঞ্চিত করে ফেলেন তার বৈধ পন্থায় আপনি পরিশ্রম চালিয়ে যান কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করবেন তাড়াহুড়া করবেন সে পক্ষ থেকে দুনিয়ার ক্ষতি হবে না দিনের ক্ষতি হবে এই লোকটি তাড়াহুড়া করলো প্রতিশ পাওয়ার পরে দেখা গেল যে তার ক্ষতিটা আরো বেশি হয়ে গেছে যখন প্রতিশোধনায় তখন সে খোড়া হয়নি সুতরাং খোড়া করতে পারছে না কিন্তু একটু লেট করে যদি আসতো খোড়া হওয়ার পরে যে এই লোক আমাকে আঘাত করেছিল সিং দিয়ে ঘা হয়ে থাকলো ব্যথা পেয়ে থাকলাম তারপরে এখন আমি খোড়া হয়ে গেছি একবারে সোজা আমার ভালো হইলো না আমি এই খোড়া অবস্থায় তাহলে খোড়া যখন হয়েছে খোড়া করতে পারতো কিনা খোড়া করতে পারতো এই জন্য বিশাল বলছে দেখো না তোমার যে অধিকারের থেকে দূর করে দিয়েছেন তুমি আরো বেশি কিছু পেতে একটু ধৈর্য ধরলে আল্লাহ তোমাকে দূরে করে দিয়েছে বাতাল আরজক আর এই খোঁড়া হওয়াটা বাতিল বলে ঘোষিত খোড়া হওয়ার খোঁড়ার বদল অধিকার করবো বুঝতে পেরেছেন সুমান তারপরে রসুল্লাহাম নিষেধ করে দেন এমন কোন লোক যেন দাবি করে আসে আমি এক্ষুনি কে শাস চাই অথচ আহত অবস্থায় আছে যতক্ষণ নিরাময় না হবে রোগের অথপা রসুল নিষেধ করলেন ব্যক্তির রোগের নিরাময় না হবে রহমদ ইমাম আহম্মদ মুসন আহমদনা বর্ণনা করেছেন যদি কেউ কেউ মুরসাল বলেছেন হাদিস কি আর মুরসাল হালকা জিফ তবে এই হাদিস একটি সূত্রে মুরসাল আর বাকি অন্যান্য আরো সূত্র রয়েছে ইয়া শুদ্ধ বাধা বাজান একটি আর একটি কে শক্তিশালী করে তাই এ হাদিস হাদিসটি সহিহি সাহি জা জানলাম যে কোনো আঘাত। যতক্ষণ পর্যন্ত খালো না হবে ততক্ষণ পর্যন্ত কেউ যদি আঘাত করে ভালো না হওয়ার আগে কেসা নেওয়া যায় কেসা নেওয়া যায় না কারণ হতে পারে যে সেটা বেড়ে যেতে পারে আর কিছু ওয়াহাজ আলমা এটি হচ্ছে অধিকাংশ আলমাদের মত হ্যাঁ তিনজন এমাম এই মত পোষণ করেছে এমাম আবু হানিফা মালিক আহমদ রাহমাহ এই জন্য এই রোগের সংক্রমণ বা এই রোগ বেড়ে যাওয়ার রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বা সম্ভাবনা রয়েছে সেজন্য একটি মত যে যতক্ষণ সুস্থ না হবে কেসাস নেবেন না যে আঘাত পেয়েছে কারোর মাধ্যমে বলছেন অথবা দিয়া ক্ষতিপূরণ রক্ত পন চাইতে পারে কাবলাল বলে ভালো হওয়ার আগে এটা হচ্ছে মত তার দলিল তার দলিল এই দিচ্ছি নবী সালামের কাছে এই লোকটি যখন দুবার পরে দাবি করলেন নবী সালাম কেসাস নিতে দিয়েছেন না দেননি দিয়েছেন কিন্তু তারপরে যে ঘটনা ঘটলো বাকিটা বাকিটা পেশ করেন ওম শাফি ওম শাফি বলছেন নবী সালাম অনুমতি দিলেন যে এটাই বৈধতার প্রমাণ